আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা তাপসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজকের বিষয়টি হলো আমরা ওয়াজ মাহপিলে কেমন বক্তা কেমন আলোচক আমরা দাওয়াত দিব সম্মানিত বায়ু বোনেরা আলহামদুলিল্লাহ আমাদের এই উপমহাদেশে অনেক অনেক আগ থেকে আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগ থেকে ওয়াজ মাহপিলের মাধ্যমে দাওয়াত দাওয়ার ওয়াজ মাহপিলের মাধ্যমে এলএম বিতরণের একটি মাধ্যম হিসাবে ব্যবহার হয়ে আসতেছে আমাদের পূর্বেকার অনেক ওলামাইকার তারা এই মাধ্যমটিকে দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন এই হিসাবে আমাদের দেশে যখন শীতকাল আসে বিশেষ করে ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই মাস যখন আসে তখন সারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ ওয়াজ মাহপিল চলতে থাকে এই ওয়াজ মাহফিল একটি খুব ভালো কাজ এবং দিনের একটি মহৎ কাজ আল্লাপা কোরআনে কারিম করেছেন হা বায়ান আল্লাহরুল্লাহ আলমিন বলেন যে কোরআনে করিম দুনিয়ার মানুষের জন্য বায়ান এটি একটি ওয়াজ তাহলে কোরআনে কারিমের মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন মাওয়া রেখেছেন ওয়াজ রেখেছেন সুন্দর সুন্দর উপদেশ রেখেছেন সুতরাং আল্লাহর বান্দাদের কাছে কোরআন এবং সুনার সহি কথাগুলো দিনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম হলো এই ওয়াজ মাহপিল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু সম্মানিত ভাইরা এই ওয়াজ মাহফিল আমাদের উদ্দেশ্য কি আমরা ওয়াজ মাহফিল কেন করব। ওয়াজ মাহফিলকে আমাদের একটা বিনোদনের জিনিস আসলে এটি কোনো বিনোদনের জিনিস নয় ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হবে এলেম শিখা এলেম শিখার জন্য আমরা ওয়াজ মাহফিল করব এই জন্য দেখা যায় আমাদের একটা ওয়াজ মাহপিল করার জন্য আমাদের গ্রামে গঞ্জের গরিব মানুষ দরিদ্র মানুষ তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেন যে গ্রামে একটি ওয়াজ মাহফিল হোক অনেক যুব সমাজের অনেক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় সেই ওয়াজ মাহপিলের মাধ্যমে উদ্দেশ্য হলো যে এই গ্রামের মানুষ এই এলাকার মানুষ কিছু দিন শিখবে হেদায়ত পাবে यही उद्देश्य हमारे वाज महफिलगूल करी कंतु देखा जा महफिलर फलाफल बस पाईना यज के किसु विषय खेल रखा दरकार जे वज महफिलगुलो क्या करब कर लक्ष्य उद्देश्य क्यों एवं सेखने क्या दावत दीब कलोचना शुनब प्रथम कथा हलो एर उद्देश्य है दिन शिखा एलेम शिखा ওয়াজ মাহপিলের অন্য কোনো উদ্দেশ্য নয় এখানে গিয়ে কিছু বিনোদনের জন্য কিছু গল্প কাহিনি শুনবো কিছু কিচ্ছা কাহিনী শুনব কিছু সুরের মাধ্যমে গান শুনবো কিছু কবিতা শুনবো এই উদ্দেশ্যেও ওয়াজ মাহপিল নয় ওয়াজ মাহপিলের উদ্দেশ্য হল এলেম শিখা এখন এই এলেম কার থেকে নেবো সেটা লক্ষ্য করতে হবে কিন্তু এলেম কিন্তু সবাই থেকে নেওয়া যাবে না ইবলিসের কাছেও কিন্তু এলেম আছে এবং খারাপ লোকদের কাছেও এলেম থাকে কিন্তু এলেম সবাই থেকে নেওয়া যায় না এজন্য আল্লাহ রবীন্দ্রের একুশ নম্বর আয়াতে আল্লাবের সাত করেছেন আল্লাহর তোমরা ওই সকল দায়ীদেরকে তোমরা এত্তেবা করো অনুসরণ করো মাল্লা আজরা যারা তোমাদের কাছ থেকে দাওয়াতের কোন বিনিময় কামনা করেন না ওয়াহুম মোহতাদুন এবং তারাই হেদায়তপ্রাপ্ত মানুষ অর্থাৎ হেদায়তপ্রাপ্ত মানুষদের বড় একটি বৈশিষ্ট্য হলো তারা মানুষদের থেকে দাওয়াতের বিনিময় ওয়াজ মাহপিলের বিনিময় বিশাল অঙ্কের টাকা বিশাল অঙ্কের অর্থ তারা কামনা করেন না আল্লাহ আল্লাপাক বলছেন তোমরা এই সকল ব্যক্তিদের কথাগুলো অনুসরণ করো এদের কথাগুলো মানো তাহলেই তোমরা হেদায়েত পাবে কিন্তু সম্মানিত বা এরা আমরা বর্তমানে লক্ষ্য করলে দেখি সমাজে অসংখ্য বিভিন্ন ধরনের বক্তা দেখা যায় কোন কোনো বক্তা মাহাপিলের আগে দাওয়াত দিতে গেলেই তিনি চুক্তি করে নেন যে আমাকে এত টাকা এখন অগ্রিম দিতে হবে এত টাকা মাহপিলের সময় দিতে হবে তার মাহাপিলের এক সপ্তাহ আগে এত টাকা আমার বিকাশে আমার অ্যাকাউন্টে পৌঁছাই দিতে হবে তারপরে আমরা মাঝে কয়দিন আগে বিভিন্ন ফেসবুকে এখন আমরা দেখতে পাই যে দশ হাজার টাকার চুক্তি করে রসিদ কেটে নেওয়া হয়েছে এবং তার সাথে চুক্তি হয়েছে যে বাকি টাকা অমুক সময় পৌঁছাই দিতে হবে এবং টাকা ঠিক মতো না আসাতে মাহপিলে যান না রাগ করেন তারপরে আবার দেখা যায় মাহপিলে গিয়ে ঘোষণা দেন যে দশ টাকা দিয়ে তোমরা আমাকে এমন করতেছো আমাকে এক লক্ষ টাকা দিয়েও আমার সিরিয়াল খুঁজে পায় না তাহলে দেখা যায় অনেক ওয়াজ মাহপিলের নামে ব্যবসায়ী বক্তা আমাদের সমাজে দেখা যাচ্ছে তারা এই ব্যবসাটাকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেন তারা বিভিন্ন সুর বিভিন্ন কণ্ঠ নকল করেন কারণ এটা অনেকেই এটাকে একটা ব্যবসা মনে করে বা একটা টাকা উপার্জনের মাধ্যম মনে করে দেখা যায় এই দুই তিন মাস বিভিন্ন ওয়াজ মাহপিলের মাধ্যমে টাকা ইনকাম করেন তা আসলে ওয়াজ মাহপিলের উদ্দেশ্য টাকা ইনকাম নয় ওয়াজ মাহবিলের উদ্দেশ্য মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকা হেদায়তের জন্য মানুষকে আহ্বান করা আল্লাহর দিনের দাওয়াত দেওয়া এই দাওয়াতের বিনিময়ে কন্ট্যাক্ট করা এইভাবে চুক্তি করে নেওয়া যে এত টাকা না হলে আমি যাব না এত টাকা দিতে হবে এটা সম্পূর্ণরূপে হারাম এটা পৃথিবীর সমস্ত ওলা মাহিকেরা এটাকে হারাম বলছেন আল্লাপাক সরাসরি যে এখানে কোরআনকারিমে বলে দিয়েছেন যে নবীদের বৈশিষ্ট্য হলেও তারা কখনো উজরত কামনা করেন নাই তাহলে সম্মানিত বাইরা যে সকল বক্তা এই ধরনের ডিমান্ড করে তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ওয়াজ মাহপিলের মাকাসেদ ওয়াজ মাহপিলের উদ্দেশ্যকে সামনে রেখে শহীদ দিন শিখার জানার এলএম বিতরণের আল্লাপায় ব্যবস্থা করুন আমিনী আরব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি